হরে কৃষ্ণ আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ তিনি আমাদের কৃপা করে যে ভাগবত শোনাচ্ছেন এবং আপনারাও যারা এই ভাগবত কথা অধিবেশন আয়োজন করেছেন শ্রোতাগণ আছেন আমরা আমি তো কৃতজ্ঞ মনে করছি তো বিশেষ করে মহারাজ যে দৈন্য প্রকাশ করছেন এটা বৈষ্ণবের দৈন্য সুখদেব মহারাজ যখন পাঠ করছিলেন সেই সভাতে তাঁর পিতা ব্যাসদেব ছিলেন পরাশর পরাশর মানে ব্যাসদেব তিনিও ছিলেন আরও বড় বড় বড়ো মুনি অসংখ্য ছিলেন তারা সকলে সুখদেবকেই বক্তা হিসেবে বরণ করেছিলেন শ্রদ্ধা করে তাকে ব্যাস আসনে বসিয়েছিলেন তো তো মহাজনগণ বৈষ্ণবগণ সবসময় দৈন্যে ভরা তিনি সবসময় এই দৈন্য প্রদর্শন করছেন না আমার প্রতি তো তিনি বড় যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি হি জাতি কুলাদি বিচার তো আমি বেশি সময় নেবো না আমাকে হয়তো অনিবার্য কারণে আমাকে পুরী যাওয়ার জন্যে ভক্তরা আয়োজন করেছে আগামী কাল হয়তো আমাকে চলে যেতে হবে কিন্তু আমি খুব আফসুস করছি এই কথা আমি শুনতে চাই আমি সাত দিন দশ দিন হয়তো শুনেছি কিন্তু এক মাস ধরে শোনার সুযোগ হয়নি যাই আপনারাও করেছেন এই কথা ভাগবত কথা তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি কবিভি কলমা শ্রবণ মঙ্গল সিমদাত এই ভাগবত কথা অমৃত কথা অমৃত তবে কথা অমৃত অমৃতম কার কাছে তপ্ত জীবনম যারা ভগবানের প্রেম সন্তপ্ত তাদের কাছেই কথা অমৃত কালমসাপহম এই কথা আমাদের সমস্ত কালমস সমস্ত পাপ সমস্ত দোষ সমস্ত অনিষ্ট অমঙ্গলকে নাশ করে দেয় অপহম শ্রবণ মঙ্গলম এই কথা শুনলেই মঙ্গল হয়ে যাবে শ্রবণের মঙ্গল হয়ে যাবে শ্রীমদাতত আর কথা সমস্ত জগত ব্যর্থ ব্রহ্মা শিব এই কথা শ্রবণ করেন ভবি কে কবি ভীড়িতম এই কথা কবিদের সঙ্গীতের মতো কবিদের সঙ্গীত যেমন শুনতে ভালো লাগে এই কথাই অপ্রহাকৃত কবি কলের কথা কবি কবি কবিদের সঙ্গীতের মতো আর এই কথা যারা গান করেন তারা হচ্ছেন ভরিদা জানা তারা হচ্ছেন সবচেয়ে বড় দাতা তাদের মতো দাতা আর কেউ নেই যারা ভগবানকে দান করেন যারা ভগবানের কথাকে দান করেন তারা হচ্ছেন ভরিদা জনা, ভরিদা জানা আর এই কথা আপনারা শুনছেন যারা এই কথা শুনেন তাদের কি হয় জানেন বিপ্রুদ যীলা কর্ণ পিজুস্ব এই কথা যারা শুনে কৃষ্ণের কর্ণ পীজুষা কারণী অমৃত বর্ষণ হয় আর কি করে সক্রিদন বিধূত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা দ্বন্দ্ব ধর্ম মানে আসক্তি ধর্ম ভোগা ধর্ম জীব ধর্মের যে ভোগের আসক্তির এই জড় বিষয়ের আসক্তির ভোগের নিবারণের কোনো ওষুধ বাজারে পাওয়া যায় না এই হচ্ছে এই ওষুধ যে ভগবানের অপ্রাক্ত লীলাকথা অপ্রাক্ত বৈষ্ণব গণের মুখ থেকে শুনতে হবে শুনলে আমাদের দণ্ড ধারণা বিনষ্টা আর তারপরে কি হয় সপতি গৃহ কুটুম্ব দীন দিনা। যারাই কথা শুনে বলছেন সে নিজে কাঙ্গাল হয়ে যায় মহারাজ দেখুন কাঙ্গাল সপতি গৃহ কুটুম্ব তার নিজের আত্মীয় স্বজনকে তাদেরকে দিন করে কাঙ্গাল করে নিজেও দিনা আর কি করেন বহবৈহবিহ গা ভুচার জাঙে এই কথা যারা শুনে তারা পাখির মতো তাদের কোন বাসস্থান থাকে না দেখুন মহারাজ ঘুরছেন আজ এখানে তো কালো খানে সন্ন্যাস নিয়ে তারা ভিক্ষুচর্যাং চরন্তী ঘরে ঘরেকে ভিক্ষা করেন কার জন্যে ভগবানের জন্যে জীবের স্বীকৃতি দান করবার জন্যে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেন ভিক্ষাচার্যাং চরন্তী চরন্তি তে হচ্ছে ভগবান আপনার শুনবেন এই কথা আসবে পরে দিয়ে মহারাজই বলবেন আরো বিস্তৃত ভাবে যে এই কথা রাধারাণী বলছেন যে কৃষ্ণের কথা শুনলে এমনি করে হয় এমনি হয় তো এই ভগবানের কথা আমাদের শুনতে হবে এবং কানের ভিতর দিয়ে হৃদয়ের মধ্যে নিতে হবে কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ ना जानी कथक मधु श्याम नाम आदन छाड़ते ना ही पारे एम अनेक कथा जाहार कृतज्ञता जाना चीना शुद्ध सोना नए सोनार अर्थ हम ग्रहण करा अपना सुनलें जो भूले जा सोना कलना सोना मानी गुरुवर्ग बोलन सोना मान ग्रहण कर जमन एक बला हलो ऐ तुदी के जासना क्य शुने गलो ती से सुनल সোনা মানে গ্রহণ করা মহারাজ যে এক মাস ধরে বলছেন তার যে তাৎপর্য ভক্ত সিদ্ধান্ত বাণী এই কথা শুনলা শুনে সেটাকে গ্রহণ করলে আমরা প্রকৃত বেনিফিটেড উপকৃত হব যাই হোক আমি সকলেই চরণে প্রণাম করি